وَلِلَّهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّهِ إِنَّ اللَّهَ وَاسِعٌ عَلِيمٌ بُرْبُ پُشیم اللہ ری اتے تمرا جیدیکے مکھ پھراو سیدیکے اللہ বিরাজمان نیشچئے اللہ সর্বব্যাপী সর্বকو قَالُوا اتَّخَذَ اللَّهُ وَلَدًا তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন তিনি তো এসব কিছু থেকে পবিত্র বরং নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু রয়েছে সবই তাঁর আজ্ঞাহীন নভমণ্ডল ও ভূমণ্ডলের আদিস্রষ্টা যখন তিনি কোন কার্য সম্পাদনের সিদ্ধান্ত নেন তখন সেটিকে একথায় বলেন হয়ে যাও তৎক্ষণাত্মা হয়ে যায় যারা কিছু জানে না তারা বলে আল্লাহ আমাদের সঙ্গে কেন কথা বলেন না অথবা আমাদের কাছে কোনো নিদর্শন কেন আসে না এমনি ভাবে তাদের পূর্বে যারা ছিল তারাও তাদেরই অনুরূপ কথা বলেছে তাদের অন্তর একই রকম নিশ্চয় আমি উজ্জ্বল নিদর্শন সমূহ বর্ণনা করেছি जारा प्रत्ययशील निश्चय सत्य धर्मसह सुबाता और भीति प्रदर्शनकारी रूपे पाठी आपनी दजकवास सम्पर्केज्ञासित हबें وَلَن ترضى عنك وَلَا হুদি হুহ ওিত বিহুদেও খ্রিস্টনরা कख आपनारति सन्तुष्ट ना जेत ना आदि धर्म करें, बोले जे करें जो पथ आल्ला प्रदर्शन करें तरल पथ जदि आपनी तरफ आकांक्षा समूह अनुसरण करें ओ ज्ञान लाभ जा ते आल्लार कबल थे उद्धारकारी और सहायकारी नहीं كِتَابَ يَتْلُونَهُ حَقَّ تِلَاوَتِهِ أُولَٰئِكَ يُؤْمِنُونَ بِهِ যাদেরকে গ্রন্থ দান করেছি তারা তা যথাযথভাবে পাঠ করে তারাই তার বিশ্বাস করে আর যারা অবিশ্বাস করে তারাই হবে ক্ষতিগ্রস্ত হে বোন ইস্রাইল আমার অনুগ্রহের কথা স্মরণ করো যা আমি তোমাদের দিয়েছি আমি তোমাদেরকে বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি তোমরা ভয় কর সেদিনকে যেদিন এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি বিন্দুমাত্র উপকৃত হবে না কারো কাছ থেকে বিনিময় গৃহীত হবে না কারো সুপারিশ ফলপ্রদ হবে না এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না যখন ইব্রাহিমকে তাঁর পালন কর্তা কয়েকটি বিষয় পরীক্ষা করলেন অতঃপর তিনি তা পূর্ণ করে দিলেন তখন পালনকর্তা বললেন আমি তোমাকে মানব জাতির নেতা করব তিনি বললেন আমার বংশধর থেকেও তিনি বললেন আমার অঙ্গীকার اتجاري <تصفيق> ترپورت جندو پوچھا بنا وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَتًا لِلنَّاسِ وَأَمَّا وَاتَّخِذُوا مِن مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلَّا وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ যখন আমি কাবা গৃহকে মানুষের জন্য স্থল ও শান্তির আলয় করলাম আর তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে নামাজের জায়গা বানাও এবং আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম তোমরা আমার গৃহকে তাওয়াফকারী অবস্থানকারী ও রুকু সিজাকারীদের জন্য পবিত্র রাখো ثمرات من امن من امن من الله واليوم الاخر قال ومن كفر فاومتعه قليلا ثم তুমি শান্তি धाम এবং এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও কেয়ামতে বিশ্বাস করে তাদেরকে ফলের দ্বারা রিজিক দান বললেন যারা অবিশ্বাস করে আমি তাদেরও কিছুদিন ফায়দা ভোগ করার সুযোগ দেব অতঃপর তাদেরকে বল প্রয়োগে দোজখের আজাপে ঠেলে দেব সেটা নিকৃষ্ট বাসস্থান স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবাগৃহের ভিত্তি স্থাপন করছিল তারা দোয়া করছিল পরবার আমাদের এ কাজ কবুল করো নিশ্চয়ই তুমি শ্রবণকারী সর্বজ্ঞান আমাদের উভয়কে তোমার আজ্ঞাবহ করো এবং আমাদের বংশধর থেকেও একটি অনুগত দল সৃষ্টি করো আমাদের হজের রীতিনীতি বলে দাও এবং আমাদের ক্ষমা করো নিশ্চয় তুমি দবা কবুল দয়ালু হে পর তাদের মধ্য থেকেই তাদের নিকট একজন পয়গম্বর প্রেরণ করুন যিনি তাদের কাছে আপনার আয়াতসমূহ তিলওয়াত করবেন তাদেরকে কী তাবহেকম শিক্ষা দেবেন এবং তাদের পবিত্র করবেন निश्चय अपनी परक्रमशील एक मत वाला वा इब्राहिम वा वा धर्म थ के, के मुख फेर क्यक्ति निजेके बोका प्रतिपन्न करे निश्चय আমি তাকে পৃথিবীতে মনোনীত করেছি এবং সে পরকালে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত স্মরণ কর যখন তাকে তার পালনকর্তা কর্তা বললেন অনুগত হও সে বলল আমি বিশ্বপালকের অনুগত হলাম এরই ওসিয়ত করেছে ইব্রাহিম তার সন্তানদের এবং ইয়াকুবু যে হে আমার সন্তানগণ নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য এ ধর্মকে মনোনীত করেছেন কাজেই তোমরা মুসলমান না হয়ে কখনো মৃত্যুবরণ করো না তোমরা কি উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যু নিকটবর্তী হয় যখন সে সন্তানদের বলল আমার পর তোমরা কার ইবাদত করবে তারা বলল আমরা তোমার তোমার পিতৃপুরুষ ইব্রাহিম ইসমাইল ও ইশাকে প্রভুর ইবাদত করব তিনি একক উপাস্যচু আমরা সবাই তাঁর আজ্ঞাবহ তারা ছিল এক সম্প্রদায় যারা গত হয়ে গেছে তারা যা করেছে তা তাদেরই জন্য তারা কি করত সে সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে না তারা বলে তোমরা ইহুদি অথবা খ্রিস্টান হয়ে যাও তবেই সুপথ পাবে আপনি বলুন কখনই নয় বরং আমরা ইব্রাহিমী ধর্মে আছি যাতে বক্রতা নেই সে মুশ্রিকদের অন্তর্ভুক্ত ছিল নাহীন তোমরা বলো আমরা ইমান এনেছি আল্লাহর উপর এবং যা অবতীর্ণ হয়েছে আমাদের প্রতি এবং যা অবতীর্ণ হয়েছে ইব্রাহিম ইসমাইল ইসাক ইয়াকুব এবং তদীয় বংশধরের প্রতি এবং মুসা ইসা ও অন্যান্য নবীকে পালনকর্তার পক্ষ থেকে যা দান করা হয়েছে তৎসমুদ্রের উপর ইমান এনেছি আমরা তাদের মধ্যে পার্থক্য করি না আমরা তারই আনুগত্যকারী অতএব তারা যদি ইমান আনে তোমাদের ইমান আনার মতো তবে তারা সুপথ পাবে आजी मुख फिरिए नए तबाई हठकारित रहा सूतरा तर बुद्धे आपनार जन् आल्ल्ट श्रवणकारी महाज्ञानी आल्लार रंग ग्रहण करल्ला रंग चाहते उत्तम रंग कारत करी আপনি বলে দিন তোমরা কি আমাদের সাথে আল্লাহ সম্পর্কে তর্ক করছ অথচ তিনি আমাদের পালন করতা এবং তোমাদেরও পালন আমাদের জন্য আমাদের কর্ম তোমাদের জন্য তোমাদের কর্ম এবং আমরা বাড়ি প্রতিষ্ঠ আমি মাইস মাইল সুল অনিল ওমন ও মিল্ল অথবা তোমরা কি বলছো যে নিশ্চয়ই ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব আল্লাহাল্লাম ও তাদের সন্তানগণ ইহুদি অথবা খ্রিস্টান ছিলেন আপনি বলে দিন তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানেন তার চাইতে অত্যাচারীকে যে আল্লাহর পক্ষ থেকে তার কাছে প্রমাণিত সাক্ষ্যকে গোপন করে আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে বেখবর নন সে সম্প্রদায় অতীত হয়ে গেছে তারা যা করেছে তা তাদের জন্য तुमरा जा तेर कर्म संपर्के तुम्हे जिज्ञेसा एबोधया बोल কৃষি মুসলমানদের ফিরিয়ে দিল তাদের ওই কেবলা থেকে যার উপর তারা ছিল আপনি বলুন পূর্ব ও পশ্চিম আল্লারই তিনি যাকে ইচ্ছা সরল পথে চালান এমনিভাবে আমি তোমাদেরকে মধ্যপ্রন্থী সম্প্রদায় করেছি جَاءَتْكُمُ الرَّسُولُ شَاهِدًا عَلَيْكُمْ وَإِنَّ اللَّهَ لَغَفُورٌ رَّحِيمٌ وَمَا جَعَلْنَا الْقِبْلَةَ الَّتِي كُنتَ عَلَيْهَا إِلَّا لِنَعْلَمَ مَن يَتَّبِعُ الرَّسُولَ مِمَّن يَنقَلِبُ عَلَىٰ عَقِبَيْهِ وَإِن كَانَتْ لَكَبِيرَةً إِلَّا عَلَى الَّذِينَ هَدَى اللَّهُ وَمَا كَانَ اللَّهُ لِيُضِيعَ إِيمَانَكُمْ अपनी केबलारियों केज केबला, ताके आमी केबला जाते एक प्रतियमान हैसुलर अनुसारीठस्तान देश्चित कठोरतम विषय किन् आल्ला पथ प्रदर्शन करोम इमान नष्ट देश्च आल्ला মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল কোণাময়ুজ কপি সুন্ন কল চা কবলিজহ কৃদম্ন হুম শতরা ও তুমি বলয়ালি নিশ্চয়ই আমি আপনাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখি অতএব অবশ্যই আমি আপনাকে সেই কেব্লার দিকে ঘুরিয়ে দেব যাকে আপনি পছন্দ করেন এখন আপনি মসজিদুল হারামের দিকে মুখ করুন এবং তোমরা যেখানেই থাকো সেদিকে মুখ করো যারা আহলে কিতাব তারা অবশ্যই জানে যে এটাই ঠিক পালন কর্তার থেকে আল্লাহ বেখবর নন সেই সমস্ত কর্ম সম্পর্কে যাতারা করিমিত जदिनी आहले कितने समुदाय निदर्शन उपस्थापन करें तबुओा केबला मे आवला माननी केबला मान ना जी अपनी तरफ वासना अनुसरण करें से ज्ञानलाभर पर जांच पब्बे निश्चय आनी अविचारकारीर अंतर्भुक्त हमें আমি যাদেরকে কিতাব দান করেছি তারা তাকে চেনে যেমন করে চেনে নিজেদের পুত্রদেরকে আর নিশ্চয়ই তাদের একটি সম্প্রদায় জেনে শুনে সত্যকে গোপন করে বাস্তব সত্য সেটাই যা তোমার পালনকর্তা বলেন কাজেই তুমি সন্ধিহান হইও না আর সবার জন্যই রয়েছে কেবলা দিকে যেদিকে সে মুখ করে ইবাদত করবে কাজেই সৎ কাজে প্রতিযোগিতা মূলকভাবে এগিয়ে যাও যেখানেই তোমরা থাকবে আল্লাহ অবশ্যই তোমাদেরকে সমবেত করবেন নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে ক্ষমতাশীল आर, मुख मस्जिद हराम दिखा फेराओ निसंदेह तुम पालनकर् पक्ष निर्धारित वास्तव सत्य वस्तुत तुम्हार पालनकर्ता तुम्हारे कार्यकलाप सम्पर्क अनवहित नन আর তোমরা যেখান থেকে বেরিয়ে আসো এবং যেখানে অবস্থান করো সেদিকে মুখ ফেরাও मानुष्ठ झगड़ा करा अबिवेचक तरफ क्या आलदा कैंपीते भीत होना भय करोम अनुग्रह समूह पूर्ण कर दी और तुम्हारा सरल पथ प्राप्त ह মু যেমন আমি পাঠিয়েছি তোমাদেরই মধ্য থেকে তোমাদের জন্য একজন রসুল जिन्हें निकट बाणीसमूह पाठ करब तुम पवित्र करव शिक्षा दीबें कितब और तत्वज्ञान ए शिक्षा दिवन एम विषय जा कमरा जानते सूतरा तुम्हरा स्मरण करोम स्मरण राखब एतज्ञता प्रकाश कर अकृतज्ञ हो হে মমিঙ্গন তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চিতই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন بل احياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من হত হয় তাদের মৃত বলনা বরং তারা জীবিত কিন্তু তোমরা তা বুঝো এবং अवश्य আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা माल और जान क्षति और फल फसल बनष्टर मध्यम तब सुबाद दाओ सबरकारी